সুপ্রিয় বন্ধুরা আসসালাম গত অ্যালবামে তোমাদের দেওয়া প্রতিশ্রুতি হাজির হয়ে সময়ের আলোচিত এতে কণ্ঠ দিয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় শিল্পী হাসনাহেনা আফরিন ও সঙ্গীরা অ্যালবামটির প্রযোজনা করেছে আইসিবি প্রোডাক্ট পরিবেশনায় ইসলামিক ক্যাসেট বিতান পুন শাহী জামি মসজিদ মার্কেট দ্বিতীয়তলা आंदरकिल्ला चट्टग्राम धारा बि जिर अहमद चौधरी